আব্দুল ইবনি মসুর সম্পর্কে এই কথার সাক্ষী দিচ্ছে যে আব্দুল ইবনে মসুর হুজুরের পরিবার হত্য অথচ কোন আত্মীয়তা না এত কিছু সত্ত্বেও এত কিছু সত্য হুজুরের দুনিয়ার থেকে চেষ্টা দিয়ে যাওয়ার পরে থেকে চলে গেছে আব্দুল ইবনে মসুদের বার্ধক্য বোনা বয়সে পৌঁছেছেন তো রাতের বেলা মধ্যরাত্রে ঘুম থেকে জেগে এই পরিমান অস্থি এই পরিমান ছটপট এই পরিমাণ কান্নাকাটি করতেছেন যে পাশে যে বিবি আছে উনি দেখে আপনি দেখতে মস্ত বলেন যে কি আপনার কি কষ্ট আপনার শরীরে কি অসুবিধা যে আপনি এত ছটপট করতেছেন এত কান্নাকাটি করতেছেন কোন জায়গায় আপনার ব্যথা কোন জায়গায় আপনার অসুখ দেরি জিজ্ঞেস করতেছেন স্বামীকে আব্দুল্লিব মাসুদকে আবদুল্লাব মসুদ কি জবাব দেন আব্দুল্লা ইবনে মসুদ বলেন এই ব্যথা কেনা না আমার শরীরে কোনো ব্যথা নাই আমার শরীরে কোনো কষ্ট নাই তোরে যে কি হয়েছে তাহলে আপনি এত অস্থির কেন এত কষ্ট আপনার কিসে উনি যে আমার দিলের ভিতরে কষ্ট দিলের ভিতরে কি কষ্ট বলেন যে আমার যখনই এই আয়াত স্মরণ হয় যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছেন তোমাদের মধ্যে থেকে প্রত্যেক কেউ পাঠবে না তোমাদের মধ্যে থেকে প্রত্যেককে পুলসেরাত পার হতে হবে এই পুলসেরাত পার হওয়া ব্যতীত তোমাদের মধ্যে থেকে কাউরের রেহাই নাই এই আয়ার যখন আমার স্মরণ হয় তো আমি আল্লাহর ভয় আমি কিভাবে পুলিশেরাত পার হব যে পুলিশেরাত সম্পর্কে রসুদুল্লাহ আলিমাম আমাদেরকে कथार खबर दिए कि आल्ला पोलसरत के जहान नाम आगुने रूप आयन कर बनिए पार होते दीर्घ समय बचर पर बचर लागे वही पोलसरत पार होते जान नाम अवस्था जे क्यों पुलिस दिए पार তার গুনা তার নাফরমানি তার মাফিয়াত আল্লাহকে নারাজ করা আল্লাহকে অসন্তুষ্ট করা দুনিয়াতে আল্লাহর হুকুমের ফেলাম জীবনযাপন করে সে যে আল্লাহ কাছে গেছে তো আল্লাহ জাহান নামের থেকে লোহার শিখ বের করবেন জাহান নামের আগুন দিয়ে তৈরি লোহার শিখ আর এগুলা যারা পোসেরাদের উপরে দিয়ে পার হবে তাদেরকে টানবেন তার গুণা অনুযায়ী তার নফরমানি অনুযায়ী তার মাসিয়াত অনুযায়ী তাকে টানবে আর জাহান মধ্যে খিচে নিয়ে যাবে যখন আমার পোলসেরাত পার হওয়ার কথা মনে হয় তখন আমি আর আল্লাহর ভয় স্থির থাকতে পারি না আব্দুল্লে মসুদ যা সম্পর্কে হুজুরের গাওয়া যা সম্পর্কে তাহমাদের গাওয়া সে আল্লাহকে এই পরিমাণ ভয় করছে আল্লাহর ভয় তার দিলের ভিতরে এই পরিমাণ পরিবহন যখনই আমার এই রায় স্মরণ হয় আল্লাহ কোরআনের মধ্যে আমার অটল ফাইফ এর মধ্যে কোন পরিবর্তন হবে না আত্মাম্মিজ্ঞা কোন পরিবর্তন হবে না সবাইকে পার হতে হবে আমাকেও তো এই পুল সেটা পার হতে হবে আমি কেমন করে পার হবো এ করছে তো আল্লাহ আলহু আম্মানাব বড় করে বড় করম করে আমাদেরকে দাওয়াতের মেহনত দিয়েছেন তবলিগের কাজ এই তবলিগের কাজের দ্বারা মানুষের দিলের ভিতরে ইমান আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ আল্লাহকে আল্লাহকে জানে আল্লাহর গুণাবলী আল্লাহ তার বান্দার সাথে কি লেনদেন করে কি মহামায়া করে সব কিছুর সাথে সম্পর্ক কাপড়ের সাথে সম্পর্ক ঘরের আসবাবপত্রের সাথে সম্পর্ক দোকানের সাথে সম্পর্ক চাকরির সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সব কিছুতে কিনে সব কিছুতে জানে সব কিছুর গুণাবলী বুঝে খালেদ আর মালিক রহমান আর রাহিম তাকেই চিনলো না তাকেই জানলো না তবলিগের মেহনত এই জন্য যে সাথে বন্দার সম্পর্ক सही হয়ে যায় সঠিক হয়ে যায় আর তারপরে গভীর হয় আর তারপরে সে আল্লাহ তাকে সাথে নেয় আর সে আল্লাহ সাথে হয় আর তারপরে আজিবী সে আল্লাহ তালার করে আর তারপরে যে আল্লাহ তালার আকামাতকে পুরা করতে হইয়ে যে আল্লাহ তালার হুকুমকে আল্লাহ তালার আওয়ামিল কে আল্লাহ তালার মনসা কে করতে করতে আল্লাহর বন্দা আল্লাহর বন্দী আল্লাহর মহলু সব তারা আল্লাহর পরমা মর্দার বন্দা বলে এইটার জন্য সে দিন দিনে করে তৈরি মেহনতের উদ্দেশ্য দাওয়ের মেহনতের উদ্দেশ্য প্রত্যেক বান্দার সম্পর্ক আল্লাহ তাদের সাথে সহি হয়ে যায় আল্লাহকে কে ইন্না হো কানা হোক বড় মাফ করেনা তোমার আল্লাহকে কে আল্লাহ বড় মাফ করেন অত্যন্ত মাফ করেনা বড় রাহিম অত্যন্ত করেন মায়া করেন মাফ করে উঠেন আল্লাহর মাফ করে দেওয়া অসীম আল্লাহর দয়া মায়া অসীম তোমার সাথে আল্লাহ দায়না হার আগ হার ঘড়ির হার মহাপতি মুহূর্তে দয়ার মহামালা করেন তখন সেই রহমা ও আল্লাহ আপনার দয়া আপনার মাফতরা আপনার মায়া সব জিনিসকে খেয়ে আছে ঘিরে আছে সব কিছুর উপরে আল্লাহর দয়া আল্লাহকে ডাকে আল্লাহ বলে তো আল্লাহ বন্দার জবাব দেন বন্দা একবার ডাকে আল্লাহ তাল্লাহ তিনবার বলেন ও বন্দা আমি তোমার কাছে উপস্থিত চাও তুমি আমাকে দেখে চাইবা ওনার হাতের মধ্যে আছে সাববার জবাবদার আন্দা তালা কিভাবে আন্দা তানা বন্দাকে ডাকেন ন্যায় বাবী ও ইনসান মা আরো কবে ও মানুষ ও মানুষ বাপের অত্যন্ত মায়া ছেলে অত্যন্ত মোহ্বত করে বাপ ছেলের দ্বারা অন্যায় হয়ে গেছে দ্বারা খারাপ কাজ হয়ে গেছে বাপের মনসার খেলাফ কাজ সন্তান ছেড়ে করে ফেলে অথচ বাপ অত্যন্ত মায়া করে ওই ছেলেকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে অত্যন্ত মমতা দিয়ে ছেলেকে দেখে মমতার দৃষ্টিতে ওই ছেলের দ্বারা এমন নাফরমানি হয়েছে যা বাপ কল্পনা করতে পারে না আমার ছেলে আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি কি না এই কাজ ও বাপান ও ও বাবা করলেটা কি তুমি ভাবস্য করতে পারছে না থেকে পড়ছে ব্যথায় কষ্টে ও আপু করলেটা কি তুমি আল্লাহ বান্দাকে দেখেন ও আল্লা বান্দা আমি তোমার উপরে এত দয়া করি এত মায়া করি আমি তোমার রব। তোমাকে আমি লালন পালন করি তোমাকে আমি মায়ের পেটের ভিতরে কত হেফাজতের সাথে কত মায়া করে আমি তোমাকে মায়ের পেটে লালন পালন করেছি তুমি তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় সকলের অন্তরের ভিতরে আমি তোমার জন্য দয়া আর মায়া ঢেলে দিয়েছি মা তোমার জন্য কিরকম কষ্ট করে কঠিন শীতের মধ্যে নিজে শীত শীতের কষ্ট সহ্য করে তোমাকে কাপড় দিয়ে জড়িয়ে রাখে তুমি পেশাব করে দাও তুমি পায়খানা করে দাও মা কোনো ঘিন করে না রাতের বেলায় এই সব কিছু তোমার পরিষ্কার করে আমি তোমার মায়ের অন্তরে তোমার বাবার অন্তরে তোমার ভাইয়ের অন্তরে তোমার বোনের অন্তরে তোমার জন্য মায়া পয়দা করে দিয়েছি তারা তোমার সব রকমের আরামের ব্যবস্থা করে সব কিছু আমি তোমার জন্য করলাম ও আমার বন্দা আমি তোমার জন্য কত কারিম তুমি এই কারিম রোগকে ছেড়ে এই কারিম রোগকে তুমি ছেড়ে দিয়ে এই কারি রবের দাফর মানের মধ্যে কেমন তুমি পড়লা ও আমার বান্দা ইহাই জোহান ইনসান মাাদি তোমাকে বানালেন তোমাকে এত সুন্দর আকৃতি দিলেন মানুষ হিসাবে তোমাকে বানালেন তুমি ভুলে তুমি ছেড়ে তার থেকে আলাদা হয়ে গেলাম অতদিন তিনি তোমার সব কিছুকে পুরা করবার জন্য সব রকম ব্যবস্থা সাজিয়েছেন মানুষকে আল্লাহ আগে দুনিয়াকে সাজিয়েছেন তার যত জরুরতের সামান তার যত প্রয়োজনের সামান দরকার সব কিছুকে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে পয়দা করেছেন আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন পানি বানিয়েছেন জমিনের ভিতরে যোগ্যতা দিয়েছেন ফসন্দি উৎপন্ন করার আমার বন্ধা আসবে মেহমান মেহমানের জন্য ঘরকে ঢাকিয়েছেন আল্লাহ হাজার হাজার বছর আগে আমি বানাবো জমিনের ভিতরে আনবো আল্লাহ রাজা আমি আমার আমার জমি নামবে আমার নায় ভাবে সে আমার হলি ভাবে যে বাচ্চা সবের মধ্যে সে বাচ্চা এই জন্য তার জন্য আমি আসে না বড় করিম বড় বাপার বড় বড় মাফ করে বারবার মাফ করে আল্লা তানা বলেন যে বন্দা আমি মাফ করে দিলাম আবার গুণা করে আবার মাফি চায় আল্লাহ বলেন বন্দা আমি তোমাকে মাফ করে দিলাম আবার কিছুদিন ভালো থাকে আবার আল্লার না ফরমানি আবার আল্লার কাছে মাফ চাই আল্লাহ দেখ আমি তোকে মাফ করে তো দিলাম এরপরে তুই যতবার আমার না ফরমানি করবি আর আমার কাছে মাফ চাইবি আমি তোকে মাফ করতেই থাকবো আর মাফ করার মধ্যে মাফ করার ব্যাপারে আমি কোন করবা করি না তুই যতবার ঘণা করিস আমি তোকে মাফ করে দিব আল্লাহ আল্লাহ রাহিমা আল্লাহ চান না আজাদের মধ্যে মুখতলা হয় আল্লাহ দুনিয়াতে নাফরমানির কারণে আজাব দেন আজাব পাঠান যাতে করে সে ফিরে আসে বরানদিকে কন্যা হোমদিন আজাদ কোন সময়ন্ডা প্রবাহিতেন কোন সময় মহামারী কোন সময় অসুখ বিসুখ কোন সময় অভাব অনটন আল্লা ছোট ছোট কষ্ট দিয়ে বান্দাকে এই কথার দিকে দাওয়াত দেন কেবান তুমি ফিরে আসো তুমি ফিরে আসো আমি তোমার সব লক্ষ করে দেবো আর যদি ফিরে না আসে মনে রেখো আমার আজাদ কিন্তু যেমনটা আমিটা আমি হফুর আর শখুর তেমনটা আমি পাহাড় বড় জব্বার তা আখরাতের আজাদ আখরাতের কষ্ট বড় কঠিন হবে ওই আজাদের থেকে বাঁচাবার আমি তোমাকে দুনিয়াতে ছোট ছোট কষ্ট দিয়ে গেছে তুমি ফিরে আসো তোমাকে আল্লাহ থেকে মোতাবজ হয় আল্লাহ তারা আল্লাহ তার তহবাকে কবুল করার বাধাও করেন সুম্মা সাহা আনি হিন্দি তুলব সুম্মা সাহা আনি হিন্দি তুলবো আল্লাহ তানা তাকে তহবটিকে মোতাবজ করেছেন আবার তওবা করেছে সে তো আন্দা তাকে কবুলও করেন্লা করে আল্লাহ কিন্তু কাকে গুণা করে মনে করে যে আমি গুনার মধ্যে আছি নিজেকে গুণাগার মনে করে আর যদি মনে করে যে আমি তো ভালো কাজ তাকে ধোকার মধ্যে ফেলে রেখেছে আমি তো ভালো কাজ করতেছি অথচ করতেছে আল্লাহ নি বুঝেও না বুঝেও না যখন আল্লাহ না বনি আদমকে বানাবার এরাবে করলেন তো সুরক্ষা আছে আদম আদমের যত সন্তান এইসব গুলাকে ময়দানের ভিতরে আল্লা তানা জমা করেছেন আল্লা তানা জমা করে এরপরে শয়তানকে দেখিয়েছেন এগুলা আদমের সন্তান এবং আল্লাহ আদমের সন্তানকে বলে আদমকে বড় শক্তি দিয়ে আল্লাহ তানা বলেছেন আমি একে খলিফা বানাবো আমি একে আমার খাই দিব আমি একে আমার মারিপাট দিব আমি একে আমার দিব আমার মধ্যে যে আমি রেখেছি আছে মধ্যে আমি জমা করেছি আমি ওই এনেম একে দিব আমি একে হেদায়তের নূর দিব আমি একে সেরাতে মুস্তাকিম দিব আমি একে এই সব কিছুর উপরে আমল করার রাস্তা পাতা এই সব শক্তি বলবানি পন্দি শক্তি আল্লাহ বলে আমাকে আপনি আতঙ্কে এত শক্তি দিলেন আমাকেও দেন সে আল্লাহ বলেন যে আমাকে আতঙ্কেও শক্তি দিলাম বলেন যে আল্লাহ আমাকে আপনি কি শক্তি দিলেন মানে তোকে আমি তারপর শক্তি দিলাম হাতি শরীফের মধ্যে আদমের সন্তান যদি দশটা হয় তোর একশোটা হবে যতকে শক্তি কাসরাতের দিলাম সংখ্যাগরিষ্ঠতা তো সংখ্যা বেশি হবে তোর সন্তান তো অনেক তাকে আল্লাহ বুদ্ধি আফল অনেক দিচ্ছেন ঠিকই কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা কম সংখ্যায় থাকে তাদের শক্তি বেশি হওয়ার কারণে যারা সংখ্যা বেশি থাকে তাদের রূপে জয়যুক্ত হয়ে যায় আমি তো আদমুর রূপে জয়যুক্ত হতে পারবো না তো আমাকে আরো শক্তি দেন আরো শক্তি দেন তার না বলেন যে তোকে আরো শক্তি দিলাম আরো শক্তি দিলাম ইংলিশ বলেন যে আপনি আমাকে আর কি শক্তি দিলেন বলে যে আমি তোকে এই শক্তি দিলাম গত রাত্রে মাদুবের বয়ানের মধ্যে এই কথাটা আসছে আমি তোকে এই শক্তি দিলাম তুমি তুই আদমের আদমে রবরেখার মধ্যে রক্তের মধ্যে মিশে যেতে পারবি রক্তের মধ্যে রবরেখার মধ্যে না হাতালি না দুর্ভিজ্ঞাত হ। রবরোর মধ্যে মিশবি আর রবরে ভিতরে ঢুকে তাকে পদভ্রস্ত করতে পারবি এই শক্তি আমি তোকে দিলাম যা আদমান যখন এইটা দেখলেন যে আমার আমার সন্তান আমার আওলাদ এর রবরে মধ্যে রক্তের মধ্যেই বৃষ বিষে যাবে আর তাকে পদভ্রস্ত করবার জন্য সে এরকম ভাবে শক্তি আল্লাহর কাশের থেকে নিল আল্লাহ কাশের থেকে চেয়ে তো আজমান ইসলাম ভাবে শক্তি দিলেন আমার আমলার আমার সন্তান ঢুকে যাবে বস্তু রক্তের সাথে মিশে যাবে আর তাকে করবে তাকে হসা দিবে তাকে আপনার নফরমানি আপনার মানুষদের দিকে ছেড়ে তাকে এত শক্তি দিলেন আপনি তা আমাকেও শক্তি দেন আমাকেও শক্তি দেন তো আল্লাহ আদমকে বলেন যে আদম তোমাকেও আমি শক্তি দিলাম আদম আর আল্লাহকে বলেন আমাকে কি শক্তি দিলেন লম্বা হাজির মধ্যে বর্ণনা করতেছেন সাথে আদমে সাথে মোকাবেলা তোমার সন্তানের রক্ত কোষ্ঠে মিশে তোমার সন্তানকে আমার নাতার মানের উপরে উদ্বুদ্ধ করবে এইটার জন্য আমি আদমকে শক্তি দিয়েছি আর তোমাকে আমি শক্তি দিলাম শক্তি দিলাম হাজার তোমার তোমার সন্তানকে তোমার সন্তান হাজার হাজার বছর সময় বয়স পায় একটা সন্তান আর হাজার হাজার বছর বয়সের মধ্যে ইডলিস ওই তোমার সন্তানটাকে রক্ত বস্তুর মধ্যে মিশিয়ে হাজার হাজার বছর নাফরমানি করায় তোমার একটা সন্তান হাজার বছর বয়স পেয়েছে দশ হাজার বছর বয়স পেয়েছে দশ হাজার বছর রক্ত মাংসর ভিতরে ঢুকে আমার নফরমানি করিয়েছে আরও তোমার সন্তানটা দশ হাজার বছর বয়স পাওয়ার পরেও যদি মারা যাওয়ার আগে তবা করে আমি তার দশ হাজার বছরের নজরমানিকে মাফরে দিব তা বাহারে হিমা তুব আমি তাকে তওবার তফিক দিব তওবার শক্তি তোমাকে দিলাম ও সন্ত্রাস আসেন তোমার আওলা বা করবে আমার নাফার থেকে ফিরবে আমার থেকে রুজু করবে আমি তাকে মাফ করে দেবো আমি আমার নাম রেখেছি রফার আমি রফ্বার্লা রফার যে আমার পরবার বড় আল্লাহ মাফ করেন আল্লাহ কেমন দয়া করেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ সূরা রহমান নাযিল করেন আর রহমান আল্লাহ মানে কুরআন আল্লাহ তার বান্দা তার बंदी তাকে তিনের আর নবী মো আল্লিম আল্লাহ শিখান বন্দাকে বন্দিকে নবী শিখান বন্দাকে বন্দিকে আল্লাহ মু আল্লিম আল্লাম আল কোরআন আল্লাহ কোরআনের তালিম শিক্ষা দেওয়ার জন্য তার সিফত করেছেন বাছাই করেছেন আর রহমান আল্লাহ আল্লাহ অগণিত নামিল্লাহ আসমা নাম আল্লাহ রহিম আল্লাহ করিম আল্লাহ গফুর আল্লাহ গফার আল্লাহ সত্তার আল্লাহাব আল্লাহ রি তো নাম কিন্তু আল্লাহ কোন নামকে বাঁচাই করেন নাই শিখাবার জন্য আল্লাহ ইতিখাব করেছেন আর রহমানের মতো এই কথা রাজমান আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ছেন আর রহমান আর রাহিম ইসমিল্লাহ আর রহমান আর রাহিম হুজের হাজিজের মধ্যে এই কথা বিশ্বাস করমেন কে যে আমার উন্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে কে কেউ কোরআনের এই আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তার জাতি নামের সাথে রহমান আর রাহিমকে লাগিয়েছেন এই আয়াতটা পর্দায় রহমানের রাহিম দুনিয়াতে যে কোন জিনিসের উপরে পড়বে আল্লাহ হুজুরকে এই কথার খবর দিচ্ছেন হুজুর উন্নতকে এই কথার খবর দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার বুজুর্গির আসন আমার বুজুর্গির আসন আমার বন্দার মধ্যে থেকে যে কোনো বন্দা ওই আয়া আয়াতের মধ্যে আমার নাম রহমান আর রাহিম আছে বিসমুল্লাহ রহমানের রাহিম করবে আমি তার ওই জিনিসের মধ্যে বরকত দিয়ে দেব আটার পাত্র বিদি খুলবে আটার পাত্র থেকে আটা দিবে চালের মটকা খুলবে আর চালের মটকা থেকে পট দিয়ে চাল নিবে তরকারি খুলবে টাকার বাক্স রেখেছি ওই থেকে আলমারির থেকে টাকা দিবে নিবে ওইটার থেকে নিবে এক সপ্তাহ খোলা কি আল্লাহ তার মধ্যে বরকট দিয়ে এক বছর দুই বছর জায়গায় আল্লাহ কখন খেয়ে বলছেন যে এই আয়াত পড়বে সে আয়াতের মধ্যে আমি আমার নাম নামকে ইনতেভাব করেছি রহমান আল্লাহ রহমানের মধ্যে সুই করেছেন রহমান আল্লা তুমি মহাল্লিম হুজুর বলে নিন্দমা বয়স তো মহাল্লিমান আমাকে মহাল্লিম নিচাদের আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কিরকম মহাল্লিন হুজুর কিরকমটা মহাল্লিন তালাহ নবীজি নবীজি শুনেন আমি না আপনার উপরে দয়া করে মায়া করে আপনার অন্ত নি নবীজি শুনেন আমি দয়া করে মায়া করে মীলাম লহি মীল আহমাদিল্লাহি আমার তরফের থেকে আপনার উপরে দয়া হয়েছে আমার তরফের থেকে আপনার উপরে এসান হয়েছে আমার তরফের থেকে আপনার উপরে মায়া হয়েছে আমি না নবীজি আপনাকে দয়া করে আপনার অন্তরটা উন্মতের জন্য নরম বানিয়ে দিয়েছি নরম দেব আপনি নরমীর সাথে দিন দেন এজন্য জন্য আল্লাহ সুরা রহমানের মধ্যে শিখাবেন আল্লামাল কলাম সিফাত রহমান কি তুমি ছাত্রকে পড়াবা তুমি মাদ্রাসার উস্ত তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক তুমি পড়াবা তুমি দয়া মায়া দিয়ে পড়াও আমি দয়া মায়া দিয়ে এলেন আমি রহমান মধ্যে করবা তুমি দিয়ে করো وارانتری ভিতরে উম্মতের দয়া তোমার অন্তরের ভিতরে উম্মতের মায়া নবী আর আল্লাহ আল্লাহ রহমান আর নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন নবী সাথে যারা والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد الرسول الله والذين معه جرى صحابة جرى حضرت صحبت تدر حضرت صحبت تدر تدروا بستة رحماء بينهم صاف رحم رحم رحم اللهم اللهم হুজুর রহমতুল্লাহ আল হুজুরের সাহাবাওয়ালা সব রহমা মায়া পাবলিকের জন্য গরিবের জন্য জনির জন্য পুরুষের জন্য মেয়ে লোকের জন্য কেমনটা ভাই আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন আপনাদের কষ্ট হচ্ছে আর নবী কেমনটা দয়া করেন কেমনটা মাফ করেন আপনাদেরকে একটা ঘটনা বলি একটা ঘটনা শুনেন হাদিসের ঘটনা তফসিরের কিতাবের ভিতরে তফসিলি আসছে কয়েকটা তফসিলের কিতাবের মধ্যে একটা ঘটনা বলি আপনাদেরকে শুনবেন কে কে শুনবেন পিছে তো বলা হাতই নেই পিছের লোকগুলো শ্রেণীতে হাত আনে নেই আল্লাহাদের পিছনে একটা চাচা ওনার নাম হলো হামজা তাই যে সুহাদা খেয়াল করে শুনেন কিন্তু পুরাটা ঘটনা আমি আগেই বলেছি নদী কেমনটা সাদিমা আর রহমাতিমিন আর আল্লাহ আর রহমান আর আমাকে দাওয়াতের মেহনতির ভিতরে কি করতে হবে আর এই ঘটনার উপর দাওয়াতের ইস্তেমা কোন রসম আর রেবাজি না কি দুনিয়ার রশ্মি জিনিস দুনিয়া রেবাজি জিনিস না হাকিকত বুনিয়াদ ভিত্তি মায়া তার পুঁজি ভিতরের অন্তরের গল্পের চাচা ওনার লকব উপি ওনার নাম হলো হামজা আলহ শুরুতে মুসলমান হন নাই বড় বাহাদুর ছিলেন হামজা কতগুলা বিশেষ কুল তার মধ্যে একটা গুণ হল উনি বড় বাহাদুর ছিলেন সারা আরবের মধ্যে সারা আরবের সব গোত্রের মধ্যে বাহাদুরই প্রসিদ্ধ ছিল এত বড় বাহাদুর ওনার একটা গুণ ছিল আর দুই নম্বর গুণ ছিল ওনার কে উনি শিকারী ছিলেন শিকারী শিকার করতেন জঙ্গলে চলে যেতেন আর জঙ্গলে গিয়ে উনি দিয়ে জানকে মারতেন আর হাত খুব পাকা ছিল হাত খুব পাকা ছিল ওনার কাজই ছিল শিকার করা সকালবেলা বের হয়ে যেতেন সন্ধ্যা সারাদিন শিকার করতেন এগিয়ে কাজ ছিল আর সন্ধ্যাবেলায় আমার ঘরে ফিরে আসতেন মক্কামো আস জমাতে ওনার এই দুই নম্বর করুণ ছিল এটা আপনারা কথা ধরতে পারতেছেন আমার আর উনি হুজুরের চাচা খেয়াল করিয়েন খেয়াল করিয়েন হামদার সাথে হুজুরের তিনটা সম্পর্ক হামজার সাথে হুজুরের তিনটা নিষ্প তিনটা সম্পর্ক এক নম্বর সম্পর্ক হলো হুজুর চাচা আর হামজা ভাতিজা এই এক সম্পর্ক হুজুরের সাথে হামজা দ্বিতীয় সম্পর্ক হলো। হামজা হুজুরের দুধ ভাই দুধ ভাইও কারণ এক সময় হামজা আর হুজুর একই মায়ের থেকে দুধ পান করেছেন এটা লম্বা ঘটনা পিছন দিকের তো দুধ ভাইও হুজুর আর হামজা এই দুই নম্বর সম্পর্ক আর বয়স কাছাকাছি ছিল বলে বয়স দুজনের হুজুর একটু বড় হামজা একটু ছোট বয়স কাছাকাছি ছিল বলে বাল্য বন্ধু বাল্য বন্ধু বাল্য বন্ধু বুঝেন বাল্যকালের বন্ধু এই তিনটা তিনটা সম্পর্ক রক্তের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক চাটা ভাটির সম্পর্ক ভূত ভাইয়ের সম্পর্ক কথা বলে না বুঝেন নেই ওই চারটা হামজা আর আগে বলেছি ওনার দুইটা গুণ দুইটা সিসার একটা সে বাহাদুর আর একটা তার কাজ হলেও স্বীকার করে তো সে প্রত্যেকদিন সকালবেলা মক্কার বাইরে চলে যায় তার কাজে আর শুরু দাওয়াতের মেহনত শুরু করেছেন ইসলামের দাব শুরু হয়েছে তাহাবাদের জমাত মুষ্টিময় কিছু তৈরি হয়েছে তো রসুল্লাহ আলী একদিন মক্কার পাহাড় দুপুরের উত্তপ্ত রোদ মক্কার বালুকাময় রাস্তা আর পাথরের পাহাড় উত্তপ্ত গরম হুজুর দাবার দিপে দিপে ক্লান্ত হয়ে এক পাহাড়ের আড়ালে বসে আছেন নদীজি বসে আছেন একা খুব একাতে কেউ নেয়নি ইত্যাদা ইসলাম তো তো আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন একটু বসেন একা একা আবু জাহাল আবু সে রাস্তা দিয়ে যাচ্ছে হুজুরের সবচেয়ে বড় দুশন ইসলামের সবচেয়ে বড় দুশন আবু সে রাস্তা দেখে মোহাম্মদ একা বসে আছে দাবাতের মেহনত শুরু হয়ে গেছে হুজুর ইসলামের দাওয়াত দিচ্ছেন চলছে সে জানে মোহাম্মদ কি করে হুজুরের জানের সামনে দিয়ে যাচ্ছে গেত দেখে হুজুর একা বসে আছেন সে সুযোগ বুঝেছে সুযোগ বুঝে গেছে হুজুরের সামনে সামনে গিয়ে তার জুবান দিয়ে যত রকমের গালি আরবি ভাষায় ছিল সবগুলা গালি হুজুরকে দিয়েছে যত রকমের গালি হতে পারে সব গালি কি হুজুরকে দিয়েছে আর হুজুরের অবস্থা হল কপালের মধ্যে বিরক্তির ভাঁজ পড়ে নাই কষ্টের কোন আসর চেহারার মধ্যে নাই সে সব রকমের গাড়ি দিয়েছে হুজুরের চেহারায় যারা বরাবর কোন বিরক্তির ভাব নাই চেহারার মধ্যে কেমনটা হুজুর বসা ছিলেন তেমনটাই হুজুর বসা আছেন আর দুশন যখন দুশ্মনের উপরে মোকাবেলা করে আক্রমণ করে আর দেখে যে যার উপরে আক্রমণ করছে তারপরের থেকে কোনো প্রতিবাদ নাই তো তার গুসা আরো বাড়ে তার রাগ আরো বেড়ে যায় তো সে সহ্য করতে না পেরে আরবের আরবের পাথরের পাহাড় উপরের থেকে নিচের দিকে বড় বড় পাথর ছোট ছোট পাথর নিচে পড়ে একটা তার হাতের মধ্যে আসে এ ধরনের একটা পাথর উঠিয়েছে পাথর উঠিয়ে সোজা রসদুল্লাহামের চেহারা বরাবরে তার শক্তি দিয়ে এমন জোরে মেরেছে কে হুজুরের চেহারা কপাল ফেটে রক্ত করে শরীর ভেসে গেছে এই অবস্থাটা হয়েছে হুজর খুব সত্য করেন নেই ঘরে চলে গেছেন ফিরে গেছে ঘটনা এখানে হয়ে গেছে আবু জাহানের এক পান্দি ছিল পান্দি দাসী সে পুরো ঘটনা দেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিক তার মণি কি করেছে সাথে এটা সবকে দেখেছে তারও ভিতরে ব্যথা হয়েছে কষ্ট লেগেছে একটা নিরীহ মানুষ একটা নিরীহ মানুষ বসে আছে আমার মনে তার এই ব্যবহার করলো তারও মনের মধ্যে কষ্ট লেগেছে কিন্তু মুখ ফুটে বলতে পারে না ভয় বললে তাকে কতল করে দিবে। কিন্তু সে সহ্য করতে পারছে না এত বড় জুলুম করলো আমার মনে সহ্য করতে পারছে না কাউকে বলতে চাচ্ছে কাউকে বলতে পারে না সারাদিন অতিবাহিত হয়ে গেছে বিকাল বিকালবেলায় সে বের হয়েছে মক্কার গলিতে গলিতে দেখে দূর থেকে হুজুরের চাচা হামজার শিকারীর কাজ শেষ করে ঘরের দিকে ফিরছেন তো হামজার মামুল ছিল ওই সময়ও একজন জাহিলিগেতের মধ্যে মুরুক্ষতার জমানাতেও তারা মুশফিক বায়তুল্লার তলব করত বায়তুল্লার শিকারি দিকে ঘুরত এটা তাদের মামুল ছিল তো হামজারও দিনকার কাজ ছিল শিকার থেকে ফিরে এসে সোজা ঘরে যেত না বায়তুল্লাতে যেত হারামে আর গিয়ে চক্কল লাগাতো বায়তুল্লা আর তারপরে এটার থেকে বরকট হাসিল করার নিয়মে এই কাজ শেষ করে সে ঘরে ফিরে আসত ওই আবু জাহাজের বান্দি হামজাকে দেখেছে যে এ তো মোহাম্মদের চাচা তার কাছে ব্যাপারটা বলে দে বান্দি গিয়ে হামজার কাছে এ কথা বলেছে যে আবুল তোমার ভাতিকা মোহাম্মদের সাথে এই ঘটনা ঘটিয়েছে হামদাকে গিয়ে বলে দিয়েছে হামদা তখনও মুসলমান হন নাই আমার কথা বুঝতে আমি তো ভাষা বলতে না বুঝতে তো কিচ্ছু বলেন নাই ঘরে চলে গেছেন হামরা যখন বায়তুল্লাতে গেছে তওয়াফ করবে ওই সময় বান্দি গিয়ে কথা বলে দিয়েছে তাড়াতাড়ি তয়াফের কাজ শেষ করে হামরা আজকে আর ঘরে ফিরে যায় না আজকে সোজা গেছে চাচার কাছে মোহাম্মদের কাছে সাল্লিসাল্লাম পুজোরের কাছে গেছে গিয়ে দেখে সত্যি বান্দি যা বলেছে ওই ওইরকমই চেহারার মধ্যে যখন তো এসে সে হুজুরকে বলতেছে যে মোহাম্মদ আজকে আবু জাহাল এই কাজ করেছে না বলে যে হ্যাঁ তো সে হুজুরকে বলে যে মোহাম্মদ শুনো তুমি তো আমার বন্ধু আর তুমি তো আমার চাচা আর তুমি তো আমার দুধ ভাইও তো আবু জেহেল তোমার দুশ্মন সে তোমার সাথে এই কাজ করেছে তো তুমি তোমাকে আমি একটা সুসংবাদ দিতে আবু জাহাল যে কাজটা করেছে তোমার উপরে কষ্ট দিয়েছে আমি যখন আমার কাছ থেকে ফিরে তো দেখি যে আবু জাহাল হারামের কাছে বসে আছে সে তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে তোমার সাথে যে কাজটা আজকে করেছে এইটা খুব গর্বের সাথে বর্ণনা করছে খুব গর্ব করে অহংকার করে যে আজকে মোহাম্মদের কাছে থেকে বদলা নিয়েছি মোহাম্মদকে এই করে দিয়েছি গর্ব সহকারে সেটা বলছি। এটা দেখি আমি আমার তলবার দিয়ে তার মাথার উপরে এত জোরে বাড়ি দিয়েছি তার মাথাও থেকে রক্ত বের হয়ে গেছে তুমি শুনে খুশি হবা আমি তোমার বদলা নিয়ে আসছি এই সংবাদ। শুনে হুজুরকে খুশি করবার জন্য এটা বলছেন হামজা তখনও মুসলমান হন নাই হুজুর হামজাকে কি বলেন চাচা যান চাটা যে সংবাদ বদলা নেওয়ার আপনি আমাকে শুনিয়ে খুশি করতে চাচ্ছেন চাটাজি আপনি শুনে রাখেন এর যে আমি শতগুলো বেশি খুশি হব আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যান আমার অন্তর খুশিতে ভরে যাবে আপনি আমাকে খুশি করতে চাচ্ছেন আমি শতগুলো বেশি খুশি হবা যান আপনি যদি কলমা পরে মুসলমান হয়ে যান ওই মুহূর্তে অন্তরের ব্যথা অন্তরের উপরে লাগে অন্তরের কৈফিয়ত অন্তরের ভিতরে আসর করে রসুল্লাহ আলিমামের অন্তরটা উন্নতের ব্যথা আর এরকম ব্যথা ছিল হুজুর তার নিজের বদলা নেওয়ার কষ্টকে কষ্ট মনে করেন নাই এতে ওনার খুশি দেয় খুশি হলে চাচা যদি আন্নামের আগাবে থেকে বেঁচে যান হুজুর বলছেন চাচা যান আপনি আমাকে খুশি করতে চাচ্ছেন এই কথা বলে কে আপনি আমার দুশ্মনের কাছের থেকে বদলা নিয়েছেন এই এক্ষেত্রে আমি যত না খুশি হবো তাকে অনেক বেশি খুশি হব আপনি যদি কলমা পড়ে মুসলমান অন্তরের কথা অন্তরে পৌঁছিয়েছে ওই মুহূর্তে হানজা রসল্লাহ আলি হাতের মধ্যে হাত দিয়ে কালী মায় করে মুসলমান হয়েতের মেহনত অন্তরের ভিতরে নদীবালা রবি বলা দেখা কেন সেমা কৃষির জন্য এত লোকের জমা হওয়া আর কৃষির জন্য ইউনিয়নে ইউনিয়নে আর গ্রামে গ্রামে আর মসজিদে মসজিদে এত জমাতের মেহনত এত বিদেশি মেহমানের মেহনত এমনি এমনি সময় পুরা করা আর খালি তেল না এক হাকিকত এক বাস্তু এক মায়া এক বরু এক ব্যথা এক ব্যথা অন্তর কে নবী কে চাকা যান আপনি যদি কলম করে মুসলমান হয়ে যান আমার অন্তরটা অনেক বেশি খুশি হয়ে যাবে কলমা করে মুসলমান হয়ে যাবে দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেছে এই নবী দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেছে এই নদী লিমাল অন্তরকে আমি আপনার ওই নদী কিং করে নরম বানিয়ে দিয়েছি মানুষের জন্য আপনি মানুষের দয়া আর মানুষের মায়া নিয়ে মানুষকে আমার দিকে ফিরানো আমার পরিচয় পায় কে আমার সৌন আমার হালাত আমার অবস্থা আমি মানুষের সাথে কি লেনদেন করি আমি মানুষের সাথে কি ব্যবহার করি আমি মানুষের উপরে কি উপকার করি আমি মানুষের সাথে কি মামলা করি আপনি মানুষে আমার পরিচয় বয়ান করেন সমস্ত রবিদেরকে আল্লাহ তালা চবাদের মনে দিয়েছিলেন আর সমস্ত রবীরা এসে উন্মতের মধ্যে সৌন খুলেছেন সৌন এলাহি সে কি খান আল্লাহ কি আল্লাহ তার বন্দার সাথে কি মহামলা করেমিন হুয়া কুল্লা হুয়া আল্লাহ হর আন হর ঘড়ি হর মুহূর্ত কাজকে পুরো করার জন্য আল্লাহ তার অবস্থার ভিতরে আছে আল্লাহ তার সানের মধ্যে আছে কুল্লা হুয়া ফি শান্লাহ ওই চাচা হামজা হুজুরের সাথে হামজার ক সম্পর্ক বললাম সম্পর্ক ভুলে গেল কিন্তু চাচা ভাতিরা দুধ ভাই আর কি বাল্য বন্ধু দীর্ঘদিন চলতেছে অনেকের যুদ্ধ হয়েছে কথা খেয়াল করিয়েন আল্লাহ আর আল্লাহ রসুল উঠা করিয়েন না যুদ্ধের মধ্যে এই হামজাকে দুশ্মনের তাদের মধ্যে থেকে একজন সে এই হামজাকে কতল করেছে কতল করে দিয়েছে খুঁজে রয়েছে আচ্ছা কটা খেয়াল করতেছেন এইদিকে থাকেন আমার দিকে তাকান হামজাকে কতল করেছে হামজার কান কেটেছে দুইও কান কেটে দিয়েছে হামদার নাক কেটেছে নাক হামদার জিব্বা কেটেছে হামদার বুক চিরেছে বুক কলিজাদের করেছে টুকরা টুকরা করেছে এই সব কিছুকে কান নাক জীব কলিজা টুকরা সব কিছুকে একটা সুতার মধ্যে পেঁকিয়েছে মালা বানিয়েছে আর বালা বানিয়ে তারপরে হুজুরের চাচা হুজুরের বাল্যবন্ধু হুজুরের দুধ ভাই হুজুরের সাথে এত সম্পর্ক হুজুর তার ইস্তাবের উপরে এত খুশি ওই চাচার এই অঙ্গ দিয়ে মালা বানিয়ে হুজুরের সামনে এসে নাচতেছে ওয়াশি ওয়াশি তার নাম তার এই অবস্থা হুজুরের সাথে এই মহামালা করেছে হুজুর চাচার নাচ দেখে চোখের পানি রাখতে পারেন নাই হুজুরের চোখের পানি প্রবাহিত হয়ে গেছে আর হুজুর কানছেন আর বলছেন এই কথা আমার এই মামলা করলো ঘটনা এখানে শেষ হয়ে গেছে ও হুজুর ফিরে এসছেন মদিনাতে হুজুর দিন অতিবাহিত করতেছেন আল্লাহ আল্লাহ রহমান দিন দেন রবি তি রাওম তুলকুম দিন ও আসম তো আলাইকুমি রবি তুলকুমুল ইসলাম দীনা আল্লাহ পছন্দ করে দিন দিয়েছেন একটা বন্ধু একটা বন্ধুকে পছন্দ করে একটা কলম হাদিয়া দেয় একটা কাপড় হাদিয়া দেয় একটা রুমাল হাদিয়া দেয় বন্ধু বন্ধুকে বন্ধু আমি তোকে এটা পছন্দ করে দিলাম রে আল্লাহ পছন্দ করে তন্দার জন্য আল্লাহ ভালোবেসেছেন আল্লাহ কাছে ভালো লেগেছে দিনের উপরে চললে বন্দা আমার ফর্মাবরদার হয়ে আসবে আল্লাহ পছন্দ করে দিন দিয়েছেন ওরা তো লকমন ইসলাম আছে না সেই দিনের উপরে আসে এইটার জন্য নবীকে রহমতুল জগৎ পাখির জন্য নবীজি রহমত জগৎ পাখির জন্য না জগৎ পাখির জন্য রহমতুল্লিল আলমিন তো মদিনাতে ফিরে আসার কিছুদিন পরে জিব্রি হুজুরের কাছে এসেন কথা খেয়াল করিয়েন কথা খেয়াল করিয়েন জিবরিল হুজুরের কাছে এসছেন আর জিবরিল কোন দিন কোন পার হুজুরের কাছে আল্লাহর হুকুম ছাড়া আছেন না যতবার এসছেন ততবার আল্লাহর হুকুমে আল্লাহ পাঠিয়েছেন কিছুদিন লম্বা সময় না আসলে হুজুর ব্যতিব্যস্ত হয়ে যেতেন জিবরিলকে ভাই বলে ডাকতেন ইয়ারি জিবরিল আল্লাহ জিবরিলের প্রশংসা করেছেন কুরআনের মধ্যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারিম জি কুব্বা ইনদা দিল আরশ মাকিন এতগুলা সিফাত এতগুলা গুণ জিবরীল কে কাছে পরিচয় দিয়েছেন জিবরিলের আমিন আমানত পাস মুতা সব হেতাত করে তার দেশের বাড়ি যার আরশের আশের কাছে তার নাম রোহুল কুদি কাবিল হক তার কাজ সমস্ত ওহির বাহক ওহির হামিল আমিন রোহুল কুদুষ দেরি হয়ে গেছে আসতে খুঁজুর হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে খুজুর ও আমার ভাই আপনি এত দেরি করে আসেন কেন্দ্র নেই তো যতবার এসছেন ততবার আল্লাহর হুকুমে আল্লাহ হুজুরের কাছে জিব্রিল কে পাঠিয়েছেন কিসের জন্য কিসের জন্য কিসের জন্য আল্লাহ কুজুরকে জিবরিনের মারফতে বলেন কি যে ও জিব্রিল তুমি গিয়ে আমার নবীজিকে এই কথা বলো নবীজি যেন তার চাচা হামজাকে যে এই অবস্থা বানিয়েছে অতল করেছে অতল করেছে নাক কেটেছে কান কেটেছে জিপ্তা কেটেছে তলিজা কেটেছে হার বানিয়েছে মুহাম্মাদের সামনে মেটেছে হুজুরের কাছে হুজুরের কাছে এসে জিব্রিল বলছেন জাহ আল্লাহ রসুল আল্লাহ তো আপনাকে এইটা বলছেন আপনি ওয়াসীকে দাওয়াত দেওয়ার জন্য জামাত পাঠান তো হুজুর সাহাবাদের একটা মুষ্টিময় জামাত মুখতর ওয়াসির কাছে যেটা তাকে ইসলামের দাওয়াত দা কেছে তফসিরের খিতাবের মধ্যে চার চারটা তফসিরের খিতাবের মধ্যে এক জমাত তাহাবাদের ওয়াশির কাছে ইসলাম আনবার জন্য ইসলামের দাবত দিয়ে পাঠিয়েছেন যে ওয়ার্সির সাথে যে সাথে এই লেনদেন করেছে দাবতের মেহনত ত কিসের জন্যই না ওয়াশির সামনে জমা হুজুরের তরফের থেকে ইসলামের দাওয়াত পৌঁছেছে আপনারা আমার কথা ধরতে পারতেছেন ওয়াশি অনেক কি শি জমাতকে বলে কি তোমাদের নবী আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছে আমি ইসলাম আল্লাহর উপরে ইমান আনব আল্লাহর উপরে ইমান আনবো আল্লাহকে স্বীকার করে নিব আল্লাহকে মানবো আল্লাহর হুকুম মানবো তোমার নবী তোমাদের নবী আমার কাছে এই দাওয়াত দিয়ে ইমান আনবার জন্য ইসলাম কবল করবার জন্য তোমাদেরকে পাঠিয়েছে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর উপরে ইমান আনবার জন্য তোমার নবীর আল্লাহ তো আমার ব্যাপারে তোমার তোমার নবীর উপরে ওর আনের মধ্যে এই কথাগুলা বলেছে তোমার নবীর আল্লাহ তো তোমার নবীর উপরে ওর আনের মধ্যে তোমার নবীর উপরে যে কালাম নাজের করেছে আল্লাহ ওই কালামের মধ্যে আমার ব্যাপারে এই কথাগুলা বলেছে কি বলেছে কি বলেছে ওই জমানার কাফের মধ্যে কি বলেন এইটা জানত জানা ছিল সে বলছে তোমার আল্লাহ তোমাদের আল্লাহ তো আমার ব্যাপারে এই কথা কি বলে যে তোমার আল্লাহ তো এই কথা বলে দিন আল্লাহ এই কথা বলে কি বলে কে তোমাদের মধ্যে থেকে যে কাউকে পতুল করবে যে কাউকে পতুল করবে আর যে যে করবে যে না করবে তো আল্লাহ বলেন যে আমি তার জন্য কঠিন ডবল আজাব দিব তাকে আল্লাহ সাথে সিরিক করবে কাউকে না হক পতল করবে যে করবে এই বড় বড় গুণাগুলা যে করবে আল্লাহ বলেন আমি তাকে ডবল আজাব তার চাচা হামজা তাকে পটল করেছি আর আমার দ্বারা জেনা হয়েছে এই তিনও বড় বড় নকর মানি আমি করেছি আমার ব্যাপারে তো তোমার আল্লাহ এ কথার ঘোষণা দিচ্ছে আমার জন্য কঠিন শাস্তি আমার জন্য দবল শাস্তি তোমার আল্লাহ বানিয়ে রেখেছে ওই আল্লাহর দিকে তোমার নবী আমাকে দাঁড়াত দেয় যাও তোমার নবীকে গিয়ে বলে দাও কে আমি ইসলাম কবর করতে পারবো না তোমার আল্লাহ তো আমার ব্যাপারে ওই ধমকি শোনাচ্ছে ওই জমা পেশে আমার কথা বুঝতে পারতেছেন আপনারা খেয়াল করিয়েন কিন্তু ওই জামা থেকে হুজুরকে খবর শুনিয়ে দিয়েছে ও আশির দা জবাব আমি দা বাত গেলাম আমি ঘাটতে গেলাম আমাকে ধাক্কা দিলাম তস্কিলি তবলিক পছন্দ করে না দাগাতে মেনার পছন্দ করে না মুখের উপরে গালি দিল তা আমার ওই সময় কি করণীয় আমাকে কি করতে হবে জমাত এসে ওয়াশির জবাব দাওয়াতের মোকাবেলায় ইসলামের দাওয়াত হকের দাওয়াতের মোকাবেলায় জবাব ওয়াশির তরফের দিকে তোমার আল্লাহ তো আমার দাতারে এই কথা বলে আর তারপরে তোমার নবী আমাকে সেই আল্লাহর দিকে দাওয়াত দেয় আমার জন্য কঠিন শাস্তি বানিয়ে রেখেছে আমি তার এই বড় বড় গুলো করেছি শুনিয়ে দিয়েছেন খুঁজে শুনেছেন আল্লাহ ওই মুহূর্তে জিব্রিলকে হুজুরের কাছে পাঠিয়েছেন হুজুর জিব্রিলকে ও তরফ থেকে জবাব শুনিয়ে দিয়েছেন জিব্রিল আল্লাহর কাছে ফিরে গেছেন হুজুরের তরফের থেকে জিবরিল ওয়াশির জবাবকে আল্লাহর কাছে শুনিয়েছেন যে ওয়াশির তো হুজুরকে এই জবাব দিয়েছে জিব্রিল গিয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ জিব্রিলকে হুজুরের কাছে আবার পাঠিয়েছেন আর হুজুরকে বলছেন জিব্রিলের মাধ্যমে নবীজি আপনি আবার জমাত পাঠান আর জামাত পাঠিয়ে ওয়াসিকে আমার ওই আয়াতটা শুনিয়ে দেন আমার কথা আপনারা বুঝেন আমার ওই আয়াত আপনি শুনিয়ে দেন ওয়াসীকে যে আয়াতের মধ্যে আমি এই কথাও বলি যেখানে আমি কথা বলেছি যে সিরিক করবে যে নাহক করবে যে জেনা করবে তার জন্য আমি ডবল শাস্তি বানিয়েছি সেখানে আমি এই কথাও বলেছি হাসানাত আপনি এই আয়টাকে শুনিয়ে দেন এই আয়তের মধ্যে আল্লাহ কি বলেন হ্যাঁ যারা এত বড় বড় নাফরমানি করবে তাদের জন্য তো আমি কঠিন শক্তি বানিয়েছি কিন্তু উল্লাহ কিন্তু এই সব গুণা করার পরে বড় বড় করার পর নাফারমানি করার পরে তারপরে আমার দিকে ফিরে আসবে আমার দিকে রুজু করবে আর ইমান করবে আর আমলে সালে উপরে তার জিন্দিগি অতিবাহিত করবে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আমলে সওয়ালে উপরে নেক কাজের উপরে বাকি থাকবে তো আমি তার পিছের সব গুণাকে মাফ করে দেব তার গুনা গুলাকে শুধু মাফ করে দিব তাই না আমি আল্লাহ কেমন হাকিমেন বাদা করছি তার প্রত্যেকটা গুণার জায়গায় ছোট গুণা হলে ছোট দেখি আর বড় গুণা হলে বড় দেখি তার গুনা জায়গায় লিখে দেব আমি শুধু তার গুণাকে মাফ করে দেব। আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমার নাম আমি রেখেছি রহমান আমার নাম আমি রেখেছি রহিম আমি শুধু মাফ করে দেওয়ার উপরেফা করি না আমি শুধু মাফ করে দেওয়ার উপে ক্ষান্ত হই না আমি মাফ করে দেওয়ার পরে আমি যেটা করি গুণার জায়গাগুলাতে গুণার হাসিয়েতে আমি মেকি বানিয়ে দেই মেকি দিয়ে দেই আর আমারা বলেন আর আমারা বলেন কে শুধু লেখি দিয়ে দেবেন আল্লাহ তাই না তার ভিতরে যে কুপুরের জমানাতে আর শিল্পীর জমানাতে তার অন্তরটা গুলার তার অন্তরটা আল্লাহর মাসিয়তের যোগ্যতা দিয়ে ভরা ছিল আল্লাহ সেই যোগ্যতাকে ইসলাম আনার পরে पर इम कबुल करार पर यता के ने आमल करोग्यता दिए परिवर्तन कर दीबेंदिल्ल हासाना से हाथ के हासानाथ दिए परिवर्तन कर देवें से हाथ योग्यता से हाथ कैफियत के हासाना योग्यता हासाना इक्त्यादात हासानाथर कैफियत द्वारा अल्लाह परिवर्तन कर दिवे আল্লাহ এত বড় যে দিবেন যে তওবা করবে যে করবে যে আল্লাহ দিকে ফিরে আসবে আর কেন করবেন আল্লাহ আল্লাহ এখন কেন করেন আল্লাহ বলেন্লাহ বড় অত্যন্ত মাফ করলেওয়ালা আর আল্লাহ বড় অত্যন্ত মায়া করলেওয়ালা এই জন্য আল্লাহ বন্দাতেই ব্যবহার করেন আপনি জামাত পাঠান হুজুর আবাস জামাত পাঠিয়েছেন কুয়াশির কাছে ওই জামাত আবার গিয়ে আল্লাহ তালার তরফ থেকে এই দাওয়াত পৌঁছিয়েছে কুয়াশি বলি কি ইমান আনা তবা করা এইটা তো সহজ তবা করতে পারবো ইমান আনতে পারবো কিন্তু আমিলা আমালাম সালে হা মৃত্যু পর্যন্ত আমাকে আবার নেতে জমে থাকতে হবে এইটা তো বড় কঠিন এটা তো ভাববো না মৃত্যু পর্যন্ত কোন নাকারমানি করব না মৃত্যু পর্যন্ত কোনো গুণ করবো না আমলে প্রাণের উত্তেজনা থাকবো এটা তো বড় বোঝনী জিনিস আমি এটা করতে পারবো না এটা হবে না আর হুজুরের কাছে ফিরে এসে ওই মুহূর্তে আল্লাহ তানা জিব্রিল কে পাঠিয়েছেন জিব্রিল আবার এসছে হুজুর ওয়াসির জবাব জিব্রিল কে শুনিয়ে দিয়েছেন হুজুরের তরফের থেকে চিপ্রিল আল্লাহর কাছে জবাব শুনিয়েছেন আল্লাহ তালা চিপ্রিলকে হুজুরের কাছে আবার পাঠিয়েছেন ও নদী আপনি বাসিকে আমার ওই আয়াতটাও শুনিয়ে দেন কোন আয়াতটা যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেন যে আল্লাহ কথা কি বলেন আল্লাহ বলেন আল্লাহিত যত খুনা আছে যার জন্য চাইবেন তার জন্য মাফ করে দিবেন যার জন্য চাইবেন তার জন্য মাফ করে দেবেন আপনি বাকিকে এই কথা শুনিয়ে দেন আল আবার জমাট পাঠিয়েছেন দাওয়াত তবলি গাছ একবার করলে গাছ এক বছর করলে একজনের পিছিয়ে মেহনত তাকে দিনের উপরে তাকে ইসলামের উপরে তাকে এটাতে এলাহির উপরে তাকে আল্লাহ তালার ফর্মাবরদারির উপরে তাকে মোহাম্মদা রুহানি নুরানি জিন্দিগির উপরে ওঠাবার জন্য এক বছরের মেহনত দুই বছরের মেহনত পাঁচ বছরের মেহনত তারপরে নৈরাসি তারপরে নদী তারপরে তাকে ছেড়ে দেওয়া তবলিকের মেহনত নাই এই তবলিগের মেহনত এইটা নাই নৈরাশি নাই নদীদের তাগতের মেহনতের মধ্যে নৈরাশি নেই নাহিল্লাহ তো নদীর যে আবার জামাত পাঠিয়েছেন আবার ওয়াসির কাছে গেছে ওয়াশিকে এই আয়াত শুনিয়ে দিয়েছে ওয়াসি বলে কি বলে কি আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন এই কথা আল্লাহ শিরিফ ব্যক্তি তো যাকে চান যাকে চান তাকে তার সব খুনা মাফ করে দেবেন আমি বা আসির জন্য আল্লাহ চাইবেন এটা তো বলেন নাই আমি বা জন্য কি আল্লাহ চাইবেন এটা তো বলেন নাই যাও আবার ইসলাম কবুল করে না আবার জামাত ফিরে আবার হুজুরকে ও আশির জবাব শুনিয়েছে আল্লাহ ওই মুহূর্তে আবার ক্রিপরকে পাঠিয়েছেন শুনিয়েছেন আল্লাহ সাথে লেনদেন আল্লাহ সাথে মহামেলা যে আল্লাহ থেকে দূরে সরছে আল্লাহ তাকে টানছেন যে আল্লাহ থেকে বাঁচছে যে এত নখরা করছে যে এত অহংকার আর যার ভিতরে এত গড়ায় আল্লাহ তাকে টান দেন অরপাইয়া হল কমায় আসা ও আল্লাহ যাকে চান তাকে তার নিজের দিকে টান দেন টান দেন আল্লাহ টানেন আল্লাহ আশিকে টান দেন আল্লাহ আশিকে নিবেন আল্লাহ এরাদা হয়েছে আল্লাহ বারবার হুজুরের সাথে লেনদেন করছেন যান আপনি জমাত পাঠান জমাত যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আল্লাহর সাথে লেনদেন মহামাল চলছে আল্লাহ তার বান্দার সাথে কি ব্যবহার করেন যাকে চান তাকে টানবেন কিভাবে টানবেন কিভাবে নিবেন ই করেন আল্লাহর যদব আল্লাহর যদব আল্লাহর খিচাও আল্লাহ টান দেওয়া আল্লাহর দেওয়া তো হুজুর জিবিল কে কাছে গেছেন ও আল্লাহ ওয়ার্সি তো এটা বলে আপনি কি তার জন্য আচ্ছা ঠিক আছে যাও হুজুর কে গিয়ে বলো জামাত পাঠাতে আর ওয়ার্সিকে আমার ওই আয়াত শুনিয়ে দিতে যে আয়াতের মধ্যে আমি তার জন্য সুসংবাদ দিয়েছি জিবরুল এসছে হুজুর এখানে আর হুজুরের কাছে বলছেন বলে যে কোন আয়াত যে আয়ের মধ্যে আল্লাহ এ কথা বলেন আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন তেরো আহমদ নতো আহম্লা আপনি শুনিয়ে দেন ও নদী আপনি বলে দেন আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি আমার বন্দাকে বলে দেন আমি আমার বন্দাকে ডাকছি ওহ আমার বন্দা ওহ আমার বান্দা ইয়াইবাদি ও আমার বান্দা আরে আমার বান্দা রে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লাহ তার মেক্কার বন্দাকে এইভাবে ডাকছেন না আল্লাহ তার ওই পান্ডাকে এইভাবে ডাকছেন আল্লাহন আশরফু আলাহ আনফুসহন যে পান্ডা আল্লাহর নফর মালি করতে করতে করতে আল্লাহর হুকুম ভাঙতে ভাঙতে ভাঙতে মাথা তালু থেকে পর্যন্ত তার তারা আল্লাহারমানি দিয়ে আল্লাহ গুলা দিয়ে আল্লাহর মাহফিয়াত দিয়ে এমনটা ভরা ভরেছে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ নাফারমানি সীমা লঙ্ঘন করেছে আল্লাহ ওই সীমা লঙ্ঘন করলেওয়ালা নাফারমান বন্দাকে কি দয়া দিয়ে যারা কি না তোমাদের নিজেদের নকশ রূপে এত পরিমাণ জুলম আর অত্যাচার করেছ যে তুমি না করতে করতে আর গুনা করতে করতে তুমি গুণা সীমা লঙ্ঘন করেছ ওই বন্দা তুমিও আমার বন্দা ওই বন্দাকে আল্লাহ দেখেন ওগো আমার বন্দা আল্লাহ ডাক দিছেন ওই বন্দাকে ও আমার বন্দা তুমি রহমতিল্লাহ ওই বন্দা তুমিও আমার রহমতে থেকে না তুমি আমার রহমতের থেকে নৈরাশ হয় না কেন জানো কেন জানো আমার রহমতের থেকে তোমাকে আমি নৈরাস হতে কেন মানা করছি কেন ব্যাপারটা কি আমার আমার ব্যাপারটা তোমার সাথে কি রকম ব্যাপারটা বল তুমি তুমি বুঝো আমি কে আমি কে তুমি জানো আমি কে তুমি ছিল না আমাকে ওই সপ্তাহ ওই আল হরতী তা জনা ইসলাম জুম ই দমান হর সবুত আট তাক স এই কথা বলেন আল্লাহ ওইজাদ যে কিনা যখন মাফ করার উপরে আসেন তো মাফ এমন করা করেন যে তার মাফ করার ব্যাপারে বান্দার একটা গোনাকেও বাকি রাখেন না সব মাফ করে দেন সব মাফ করে দেন সব মাফ করে দেন আর তারপরে আবার কি বলেন জামিয়া জামিয়া একটাও বাকি রাখেন আ কেন করেন জানো কেন করেন কেন করেন জানো আল্লাহর গুণ হলো আল্লাহর সিফাত হলো আল্লাহ অত্যন্ত মাফ করা আর আল্লাহ অত্যন্ত দয়া করলেওয়ালা এই জন্য আল্লাহ মাফ করে দেন এই জন্য আল্লাহ আল্লাহ দয়া করেন কি হুম তোমার আল্লাহকে কে তোমার আল্লাহ কে তোমাকে বানালো কে তোমাকে রিজিক দেয় কে তোমার মহাফেজ রাহু মহাকিবা প্রত্যেক ব্যক্তির সাথে উমির শ্রেষ্ঠ লাগিয়ে দিয়েছেন তার লস্কর বাহিরে লাগিয়ে দিয়েছেন তারা প্রত্যেক বন্দাকে দুনিয়ার আজাব দুনিয়ার বলা দুনিয়ার মশায় দুনিয়ার সংকীর্ণতা দুনিয়ার কষ্ট দুনিয়ার বিপদের থেকে হেফাজত করে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে রাহুম ও তার মা আশেপেশে হুজির হাজি মানুষের বিপদ মানুষের আপদ মানুষের বালা দুনিয়াতে মানুষের চারি পাশে এই রকম ভাবে ঘুরতে থাকে এই রকম ভাবে ঘুরতে থাকে যেরকমটা কি না একটা জিব্বা বত্রিশটা দাঁতের মাঝখানে বত্রিশটা দাঁতের মাঝখানে একটা জিব্বা কেরকম কিনা যে কোনো মুহূর্তে যে কোনো দুই দাঁতের মাঝখানে নরম গোষ্ঠে এই জিব্বাটা চাপা খেলে বিপদে পড়ে যাবে মানুষের চারিপাশে বিপদ এরকম ঘুরতে থাকে ওই সব বিপদের থেকে তাকে হেফাজত কে করে আল্লাহ তালা ফারিশটা মোকর করে দিয়েছেন ওই ফারিসটা তার চারিপাশে ঘুরতে থাকে আর এই বিপদগুলা থেকে তার হেফাজত করে জিবিল এসে হুজুর কে বলছেন হুজুর আবার জামাত পাঠিয়েছেন আবার ওই জামাত গিয়ে ওয়ার্শিকে দাওয়াত দিয়েছেন এই আয়াত যখন কাছে তখন বলে তো আল্লাহ কিচ্ছু শর্ত লাগান নাই এটার ভিতরে তো আল্লাহ তালা খুলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ করে দেবেন এরপরে সে মুসলমান হয়ে গেছে কলমাপুরে মুসলমান হয়েছে খুজের কাছে আসছে খুজের হাতে হাত রেখে কলমাপুরে মুসলমান হয়েছেন তাহাবারা বড় চালাক ছিলেন বড় হুশি আর আখরাতের ব্যাপারে আপনাকে জিভ জিলের মাধ্যমে শুনালেন আর যে সুসংবাদ শুনে ওয়াসী আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হলো ও নবীজি এই সুসংবাদ কি শুধু বাসির জন্য নাকি আমার সব মানুষের জন্য রসুলিল্লাহ বলেন যে না নানা তো কে আমার পর্যন্ত আনে ওয়ানা আমার একটা জন্য এক একটা তো যেই বাসি যেই চাচা ইস্তাবের উপরে অন্তরের মধ্যে হুজুরের এত আনন্দ ওই চাচাকে ওয়াসী এমন ভাবে নির্যাতন করল তার উপরে আল্লাহ দাওবাসের মেহনতের জন্য নবীর কাছে জিবলীলকে এতবার পাঠাচ্ছেন আর নদীজি এই লোককে দাওবাসের জন্য পাট পবিত্র জাতের ব্যাপারে আল্লাহ আল্লাহ আনহ আন ওই সমস্ত পাঁচিয়ে গেছে দাওয়াতের জন্য এরকম ভাবে আল্লাহ পাঠাচ্ছে এই হল দাওয়াতের মেহনত এ হল তবলিগের মেহনত এ হল ট্রেনির ইজতেমা ট্রেনির ইজতেমা এই দরদটা পয়দা করার জন্য গোটা মানব জাতি গোটা মানব জাতি রাশিয়া আমেরিকা চায়না জাপান অস্ট্রেলিয়া এশিয়া দুনিয়ার আনাছে কানাচে মোহান রসুল্লাহ সাল্লাহ আলহিমের উন্মত কত এরকম পড়ে রয়েছে যাদের অবস্থা ইসলাম না আনার কারণে ওয়াশিফ ইসলাম আনার আগে ইসলাম আর মুসলমান আর হুজুর আর হুজুরের সাহাবাদের সাথে যেরকম দুশ্মনী আর আদাওয়াত আর দিলের ক্রোধ আর আক্রোশ ছিল আজও তাদের দিনের ভিতরে এই অবস্থা পয়া হয়ে রয়েছে তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আর তাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আর তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে দেওয়ার জন্য আর তারাও তার আল্লাহকে সাথে নেয় আর তার আল্লাহ তার সাথে হয়ে যান এইটার জন্য দাওতের মেহনত সবলিগের মেহনত ওই দরদ নবীবালা দরদ নবীবালা মায়া নবীবালা আহ্লা নবীবালা আহলা ইমাম হাকি রাহিমাহুল্লাহ তালা আনহু হজরত আব্দুল্লাই অমর রবিহ আনহদ থেকে হাদি সেবায়ত করেন ইমাম রাহিমুল্লাহ আনহু হজরত আব্দুল্লাই অমর রবিহ থেকে হাদি সেবায়ত করেন হজরত আব্দুল্লিদ নেন অমর রবিহ আলহু এই কথায় সাদ ফরমান আমরা মক্কার পাশে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে কয়েকজন সাহাবা বসে কয়েকজন তাহাবি বসে আছি হুজুরের সাথে আপনারা ওঠে যাচ্ছেন যে বিরক্ত হয়ে গেলেন ওই ঠিক না উঠে গেলে একটু বসা হতেন উঠে অল্প সময় করে তো হবে ওই ঠিক একটু আসেন অল্প সময় এখনই ছেড়ে দেওয়া ইনশাআল্লাহ এই ঘটনাটা বলেই ছেড়ে নাকি বিরক্ত হয়ে গেছেন হাজরত আব্দুল্লাহ মোহাম বলেন আমরা কয়েকজন তাহাবি মুষ্টিমা পাঁচ সাতজন বসে রয়েছি হুজুরের সাথে মক্কার রাস্তায় রাস্তার উপরে এক ধারে রাস্তার এক ধারে বসে দূর থেকে এক লোক আসতে আস্তে আস্তে আমাদের মাঝমার সামনে আছে মাঝমার সামনে এসে আমাদেরকে সম্বোধন করে বলে কি তোমাদের মধ্যে আমাকে তখন বুঝতে পারতেছেন না তোমাদের মধ্যে মোহাম্মদ নামে কেউ আছে মোহাম্মদ নামে কেউ আছে আমাদেরকে সম্বোধন করে জিজ্ঞেস করছে আমরা হুজুরের দিকে দেখা দিচ্ছি ইসলামের দাও বাদ দেন তো সে বলে কি হুজুর কে এখন সরাসরি হুজুরের দিকে সম্বোধন করতেছে বলে যে মোহাম্মদ শুনো মোহাম্মদ সুনো দুনিয়াতে যত বিচরণ করে তার মধ্যে তার মধ্যে দুনিয়াতে যত লোক বিচরণ করে তার মধ্যে তোমার চেহারাটা তোমার চেহারাটা আমার অন্তরের সবচেয়ে বেশি ঘৃণিত চেহারা ঘৃণিত চেহারা তোমাকে আমি সবচেয়ে তো বেশি ঘৃণা করি এ কথা বলছি আর বলে তারপরে তাকে গাড়ি দেওয়া শুরু করছে হুজুরকে গাড়ি দিতেছে সমানে গাড়ি দিতে। হুজুর কিচ্ছু বলেন না তা আবারও চুপ করে বসে আছেন। নালিয়ে দিতেছি হুজুর শুনতেছেন চুপ করে বসে আছেন হুজুরের ভিতরে কোন পরিবর্তন নেই হুজুর চুপ করেছেন তার শেষ হয়েছে কেউ কিছু বলে না কোন প্রতিবাদ নাই কোন এমতে কাম নাই কোন বদলা নেওয়া নাই দাওয়াতের মেহনতের ভিতরে বদলা নেওয়া নাই লাহম حجرا جميلًا واعجرهم دعوت الرمينة حضورك الله بولتنا واعجرهم حجرا جميلًا حجران جميل اختيار قريرة دعوت الرمينة دعوت الرمينة تمتلك حجران جميل اختيار قريرة افني واعجرهم হাজুর হুম আপনার উপরে আক্রমণ আসবে আপনার উপরে নির্যাতন আসবে দাওয়াতের মোকাবেলায় বিভিন্ন রকমের অবস্থা আসবে আপনি ওই অবস্থা শিক্ষা কি বলে যেগুলো হাজুর হুম হাজরান জামিলা আপনি হিজরানে জামিল এখতিয়ার করেন হিজরানের জামিল কাকে বলে হিজরানে জামিনের অর্থ কি হিজরানে জামিল হইল যেই যেই ছেড়ে দেওয়ার মধ্যে যেই ছেড়ে দেওয়ার মধ্যে না তার ব্যাপারে কোনো বদনামি করা আছে না তার ব্যাপারে কোনো শেখ বা করা আছে আর তার ব্যাপারে তার থেকে কোনো বদলা নেওয়া আছে লা লাহামা অবা লাইনতে কামা বা না যে যে হি যান ছেড়ে দেন আপনি যদি দাওয়াত দেওয়ার পরেও সে না শুনে না মানে না আসে আপনি বারবার তাকে দাওয়াত দিয়েছেন তার কাছে জামাত পাঠিয়েছেন এত ছোট্ট সে দুশ্মনি করে আদাবত করে নির্যাতন করে খেল করে মোখালাফাত করে তো আপনি তাকে ছেড়ে রাখেন তাকে ছেড়ে রাখেন কি ধরনের ছেড়ে রাখা বলে যে তার বদনামি করিয়েন না তার সে কায়াত করিয়েন না আর তার থেকে কোনো তার বিলায়াত করবেন সে কোনো দিনও থেকে বদলা দিতে পারে না আল্লাহর আল্লাহর আল্লাহর আল্লাহর শূন্য আল্লাহর আদত যে বদলা যে বদলা নিবে তাকে আল্লাহ বিলায়ত না। না আর যাকে আল্লাহ বিয়াত দিবেন তার বিশাল দিবেন তার সাথে লাগাবেন তার সাথে মিলাবেন আল্লাহ তাকে আল্লাহ বদলা নিতে না সে বদলা নিবে না ইন্টাম আছে তার মধ্যে কোনো বদলা নেওয়া দাওয়াতের মেহনতের ভিতরে ভিতরে মুসলমানের হুজুর কিচ্ছু বলেন না চুপ করে আসেন যখন সে কিছু বলে না এখন আল্লাহ টানবেন আল্লাহ করেন আল্লাহ টানেন ওই লোককে আল্লাহ হেদায়াত দিবেন ইয়াদি ই আল্লাহ থেকে রুজু করে আল্লাহ তাকে রাস্তা দেখেন আল্লাহ তালা ওই ওই লোকের ব্যাপারে তাকে হেদায়াত দিবেন তো কতক্ষণ পরে সে বলে কি আচ্ছা আপনি কিসের দিকে দাওয়াত দেন খুজুরকে খেতাব করে বলে আপনি কিসের দিকে দাওয়াত দেন খুজুর ইসলামের সৌন্দর্য ইসলামের হুবি ইসলামের ভালাই এগুলা তাকে মুক্তাত দিয়েছেন বলেছেন আল্লাহ রুপে ইমান আনো আমার ইমান আনো আহরাতেরু তো সে বলি কি আচ্ছা মোহাম্মদ শুনো আমার কাছে আপনারা ধরতে পারতেছেন আচ্ছা মোহাম্মদ শোনো দেখো জামা আছে না জামা আছে না গুলসাপ কি নেই আপনাদের শ্রেণীর মধ্যে সাব আছে একটা গুল সাপ বের করেছে জামার হাতের ভিতর থেকে হাতা না আপনারা চুনির ভাষায় কি বলেন হাতা যে আমার ভিতর থেকে একটা গুই বের করেছে নিয়েছেন হাতে এরকম করে হুজের হাতের মধ্যে রেখে ধরে মোহাম্মদকে বলে কি ও মোহাম্মদ শুনো তুমি যে জিনিস যে আল্লাহর দাও যে আল্লাহর দিকে তুমি তাবাদ দাও যে আল্লাহর বাহাদানিয়ত যে আল্লাহর রঘু যে আল্লাহর শক্তির দিকে তুমি তা আবাদ দাও আর তুমি তোমার নবু করতির দিকে তো আবাদও তুমি নবী তোমাকে আল্লাহ নবী বানিয়েছেন তোমাকে আল্লাহ রসিম বানিয়েছেন তুমি যে নগু করতে দিকে তো দাও আর তুমি যে আখরাতের কথা বললা যে আখরা তে মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তির সামনে আখরাত আছে তাকে আল্লাহ সামনে হাজির হতে হবে সারা জীবনের জবাব দিতে হবে তার কাজের এই যে কথাগুলা বলো এই যে আমার হাতে ধরা মরা গুই সাপ আমার হাতে ধরা মরা গুই সাপ এই গুই সাপটা তোমার এই সব গুলা কথার যদি সাক্ষী দেয় এই মরা গুই গুইসাপটা যদি তোমার এই সব গুলা কথার সাক্ষী দেয় তাহলে আমি তোমার ধর্ম কবুল করে তোমার ধর্মের ভিতরে দাখিল হয়ে যাব সেই কথা বলে আপনারা বলেন তো শ্রেণীর কোন গুই সাপ কি আপনাদের সাথে কথা বলছে এ পর্যন্ত শ্রেণীর কোন মানুষকে এই কথা কোনদিনও ভাবছে যে কুই সাপও একদিন আমার সাথে কথা বলবে আরে আমার কথা শনি মালারা কিচ্ছু বুঝতে পারছে না মনে করছে কোনদিনও আপনারা কি কেউ কোনোদিনও কল্পনা করছেন যে কোন গুলিশাপ এসে আপনি হজরত মালানাকে হজরত মহানা মহলেই কমি কি বললেন বলবে গুলিশাপ কথা বলে এ কথা কোন মানুষ কোনোদিন কল্পনা করে ওই বেটা এসে বলে কি এই গুলিশাপ আর তারপরে আবার জীবিত যদি হতো তাও হতো মারা জীবিত যদি হতো হতো না হয় পাখিকে কোন কি পাখি আছে না কথা শিখিয়ে দেয় যে ময়না পাখি কথা শিখিয়ে দিলে কথা বলে আচ্ছা না হয় কথা শিখিয়ে দিয়েছে যে যদি জীবিত হতো তাহলে বলতে পারতো মরা তো মরা গুইসব ধরেছে আর ধরার পরে তারপরে বলে যে এইটা যদি আপনার সবগুলা দাবাদের সাক্ষী দেয় তাহলে আমি কর্ম করে মুসলমান হয়ে যাবো আল্লাহ তালাকে দাওয়াতের মেহনতের জন্য নদীকে মরজাদা দেন শক্তি উফ্বত দাওয়াতের মেহনতের তাইদের জন্য দাওয়াতের মেহনতের শক্তির জন্য নদীকে মর্যাদা দেন আর উন্মতকে নুসরত দেন আল্লাহ তালা নুসরত উন্মত দাগতের মেহনত করবে তো উন্মতের সাথে দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ তালার নুসরত নদীকে দেন উফত মজেদার দ্বারা আর উন্মতকে দেন আল্লাহ তালার নুসরত আল্লাহ সাহায্যের দ্বারা ان منصر رسلنا والذين امنوا في الحياه الدنيا ويوم يقوم الاشهد الله وعدك جه دعوت رحمت کے قرب نبی ولا طریقہ نبی ولا درو دے اللہ تعالی طاقت نصرت قرب نصرت کرے تا دعوت کی تائید کریں تا دعوت سے সাহায্য کریں اللہ সাহায্য کرے تا دعوت رسول یہ اللہ سنت তো আমরা সব মরে যাব না আর তারপরে কেমন তার মাজ আল্লাহ আমাদেরকে উঠাবেন না কথা বলে না ওই আমরা মরে যাওয়ার পরে আবার আমাদেরকে কে চিন্তা করবেন কে চিন্তা করবেন আল্লাহ চিন্তা করবেন তো আল্লাহ মরা গুলশাহকে চিন্তা করতে পারেন না পারেন না আল্লাহ পারেন হুজুর ওই মুশ্রেকের হাতে ধরা গুলশকে সরাসরি গুলশাপকে সম্বোধন করে হুজুর গুলশাপকে ডাক দিচ্ছেন আরবি গুলশাপের আরবি হইল হুজুর ডাক এ কথা বলে ইয়া এ কথা বলে হুজুর ডাক দিছেন ও গুইশাপ এ কথা বলে হুজুর গুইশ ডাকছেন ওর হাতে ধরাও হুজুরের অন্তরের ভিতরেতে। একশো ভাগের একশো ভাগ এই কথার এই মরা বই সাহকে আল্লাহ একদিন জিন্দা করবেন এখনো আল্লাহ কি করতে পারেন জিন্দা করতে পারেন পুজোর অন্তরে তো একশো ভাগের একশো ভাগ ইকিল বন্দা যখন আল্লাহর উপরে ইকিল করে কোনো মহামেলা করে আল্লাহ বন্দার ইয়কিল অনুযায়ী ওই মহামালা বন্দার সাথে করে দেখিয়ে দেন আল্লাহ করে দেখিয়ে দেন আল্লাহ বন্দার তার সাথে মহামালা করেন আমি আমার সাথে যেরকমই করবে আমি ব্রাহ্মণদের সাথে মহামালা করব তো চারদিকে নিয়ে পপ বলে আল্লাহ ওই মরা গুই সাহাকে ওইখানে জিন্দা করে দিয়েছেন জীবিত করে দিতেন আর আমাদেরকে বাক শক্তি কে দিয়েছেন আমাদের ময়দানে বাক শক্তি কে দিবেন আর পাখিকে বলবার শক্তি কে দিয়েছেন আর গরুকে বলবার শক্তি কে দিয়েছেন আর ছাগলকে বলবার শক্তি কে দিয়েছেন আমরা মনে করি ছাগল ব্যয় করে গরু আম্বা আম্বা করে চরাই পাখি চিচি করে এই সবগুলো আল্লাহকে ডাকে এই সব শব্দের মধ্যে সে তার ভাষায় আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ বলছে তুমি বুঝো তিনি মনে করো হাম্বা হাম্বা বলছে দাদা না সে আল্লাহকে ডাকছে ওনা কিল্লা তাপ্পাহু না তস্পি হা ও সব আল্লাহকে ডাকতেছে সব মধ্যে আছে সব মধ্যে আছে গাছপালা পাহাড় পর্বত পাখি গরু ছাগল সব জনার ফের মুখের মুহীন মাস আপনার তুল যাই আপনার হাসি তুল যাই তো